দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় ফর হিউম্যানিটি যে সময় মোহাম্মলাম জন্ম নেন মক্কা নগরিতে যদিও তখন অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষের সংখ্যা ছিল কম তবে সাহিত্যের চর্চা ছিল সবচাইতে বেশি কবি আর কবিত্বের মূল্যায়ন ছিল অনেক বেশি তাই কাব্যযুদ্ধ হতো ও মেলায় কাব্যযুদ্ধ বসত কবিতার যুদ্ধ কবিতার খেলা আর হা কবিতা দিয়ে কারো সম্মান বৃদ্ধিমূলক বক্তব্য আসত কাউকে বা না কেটে অসম্মান করে দেয়া হতো কবিতার ভাষায় যেমন না আজকের যুগের আধুনিক মিডিয়া তিলকে তাল সত্যকে মিথ্যা ন্যায়কে অন্যায় কখনো বা জালেমকে সাপোর্ট কখনোবা বা মজলুমকে ধ্বংস করা হ্যাঁ ঠিক এই ধরনেরই অনেকটা আল্লাহ হেদায়ত করুন বর্তমান আধুনিক জাহালাতের এই মিডিয়া সন্ত্রাস থেকে আমাদের সবাইকে চোদ্দ বছর আগের ওই মিডিয়া সন্ত্রাস ছিল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 আর কবিতা চর্চার ভিত্তিতে বন্ধুগণ চোদ্দ বছর আগের সেই মিডিয়া সন্ত্রাস আধুনিক সময়ের মিডিয়া সন্ত্রাসের সাথে কেন যেন মিলে যায় রব্বুল আলমিন মজলুম মুসলমানদের হেফাজত করুন আমিন উকাজ মেলার এই আয়োজনে কাব্যযুদ্ধ হ্যাঁ সূর্য বীর্যের যুদ্ধ যুদ্ধ কৌশল প্রদর্শন সবগুলো নিয়ে বিভিন্ন ধরনের আয়োজন হতো এবং মাঝে মাঝেই এমন আয়োজনের সূত্র ধরে যুদ্ধের দামামা বেজে উঠত হা ঠিক এমনি মোহাম্মদুন সল্ল্লাহ আলী হোসেনের বয়স যখন পনেরো তার বয়স ১৫ বছর যখন অর্থাৎ সিরিয়ার বাণিজ্য থেকে ফিরে আসার দুই বছর পরে ১৫ বছর বয়সে যখন মুহাম্মাদুন সাল্ল আলী হোসেলেম তখন ওকাজ মেলার এমন সূত্র থেকে যুদ্ধের দাবাঙল ভেজে উঠল এই যুদ্ধ তার দামামা এতটাই বিকট ভাবে বাঁচতে লাগলো যে তৎকালীন আরবে যুদ্ধ করতে গিয়েও কিছু মাসকে সম্মান করত মানুষ আর কারণ হল বারো মাসে এক বছর এটা পৃথিবীর কোনো বিজ্ঞানী আবিষ্কার করেনি আনার কেরিমেন সুরত আসতে নিজের সাথ করেছেন আউ বিজীব কাছে মাসের সংখ্যা হলো বারোটা যখন থেকে রব্বুল আলমিন আকাশ সমূহ আর জমিন সৃষ্টি করেছেন তখন থেকেই যেদিন থেকে আকাশ সমূহ আর জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই মাসের সংখ্যা বারোটা ১২ মাসে এক বছর আমরা কেবল নাম পরিবর্তন করতে পেরেছি আর আমরা মাস গণনা করতে গিয়ে বা ৩০ এর বেশি মুনশিয়ানা কেউ করতে পারেননি সময়কে বিভক্ত করে ১২ মাসে এক বছর সৃষ্টি করে দিয়েছেন আদ্লা সনাহ তবে যেদিন থেকে আকাশ সমূহ জমিন তিনি সৃষ্টি করেছিলেন ওই দিন থেকেই এই বারোটি মাসের মধ্যে একাদে জিলক জিলহ মোহরম আর চতুর্থটা হল রজব এই চারটি মাস হলো পবিত্র মাস মহরম হারাম মাস হারাম মানে পবিত্র সিকিউ কারণ ওই মাসগুলোতে যুদ্ধবিগ্রহ হারাম নিষিদ্ধ কিন্তু উকাজ মেলায় দানা বেদে ওটা যুদ্ধের দামামা এতটা কঠিনভাবে বাজলো যে মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লামের পনেরো বছর বয়সে ওই নিষিদ্ধ মাসে যুদ্ধ সংঘটিত হয়ে গেল অনেকের মতে নিষিদ্ধ মাসে এই যুদ্ধ সংঘটিত হওয়ার কারণেই এই যুদ্ধের নাম হার্বুল ফুজার আর দ্বিতীয় আরেকটা কারণ মুস্তিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলী ইসলামের মাধ্যমে তার দোয়ার কবুল করে নিদিষ্ট এলাকাকে কাবাগরের সম্মানে নির্দিষ্ট এলাকাকে তার চতুষ্পের নিদিষ্ট ভূমিকে হারাম বলে কবুল করেছেন ইব্রাহিম আলী ইসলামের দোয়িজা আল হাদ নিরাপদ নগরী যার ভিতরে যুদ্ধবিগ্রহ নাই আর এটা সেই ইব্রাহিম আলী ইসাল্লামের দোয়ার ভিত্তিতে রব্বুল আরবিন কবুল করে অনুমোদন করেছেন যে কারণে অন্ধকার যুগ ছিল পাপাচারিতা পাপিষ্ট লোকজন ছিল তবুও তারা কাবাগর কাবাতুল মুশার্রফা এর হারাম এলাকাকে সম্মান করত যে কারণে হারামের সীমানার ভিতরে বাবার হত্যাকারীকে দেখলেও কিছুই বলত না এটা অন্ধকার যুগেও ছিল কিন্তু পাপাচারী মানুষগুলো এই হারামের সম্মানটাও বলে যায় যেমন যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ মাসে যুদ্ধ শুরু করে দুই নাম্বার? হারাম শরীফের সম্মান अल हराम हरामा तुद्धित प्रमाणित युद्ध एकदिगे कुराइश और तरह छु कनाना कुराइश और बनु कनाना एकदम एक पक्ष पक्षे छ করাইশ এবং কেনানার দুই গুত্রের প্রধান ছিল হার ওয়া সে বয়স এবং ব্যক্তিগত অন্ধকার যুগের কিছু গুণাবলীর কারণে সবার উপরে মর্যাদা বান ছিল সম্মানের পাত্র ছিল বিপরীত পক্ষে ছিল কায়স আর তাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ বাঁধল ঐতিহাসিক বর্ণনায় প্রমাণিত এই যুদ্ধ শুরু হওয়ার পর দিনের প্রথম ভাগে কায়েসের পাল্লাটা ভারী হয়ে গিয়েছিল কোরাইশ এবং কেনানার উপরে কিন্তু দিনের দ্বিতীয়ার্ধে শেষ ভাগে গিয়ে কোরাইশ এবং কেনানার পাল্লাটা কায়েসের উপরে ভারী হয়ে গেল হারামের এলাকা উপেক্ষা করে নিষিদ্ধ মাস উপেক্ষা করে কোরাইশ এবং মনু কেনানা আনা কায়েসের সাথে এই যুদ্ধ বাদিয়ে দেয় যেহেতু যুদ্ধটা কোরাইশ কেনানা সম্মিলিতভাবে কায়েসের বিরুদ্ধে ছিল আর মোহাম্মদ বিন আবদুল্লা তিনি কোরাইশ বংশের ছিলেন তার চাচারা ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ঐতিহাসিক বর্ণনায় প্রমাণিত চাচাদের সাথে মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লি হোসাল্লামও গিয়েছিলেন ওই যুদ্ধে তার চাচাদের হাতে তীর তুলে দিতেন নিষিদ্ধ মাসের এই যুদ্ধ হারাম এলাকার সম্মান ভুলণ্টনকারী ওই যুদ্ধ মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্ল আলী হোসাল্লাম এবং तर हृदय के वत कर तुले हारबुल फुज्जारोहम्मद उन सल्लाह आल्लमर जीवन नतून एक दिगंत खुले दे नतून एक सभ्यता वास्तव दरो उन्मुक्त करजलुम के सहारे प्रत्यय दीप्त शपथ ग्रहण करें और जान कि सुलूम थीहत करा जाए कौशल अवलम्बन करते थकें জুলুম আর অত্যাচার জালেমের জুলুম আর মজলুমের হাহাকার দেখে আমাদের সবার জন্য তুমি তোমার ভাইকে সাহায্য করো সে জালেম হোক অথবা মজলুম সর্বাবস্থায় সাহাবাহরাম প্রশ্ন ইয়া রসুল্লাহাম মজলুমকে সাহায্য করবো তা জানি কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করবো সাত করলেন জালেমকে সাহায্য করবা এইভাবে যে জালেমকে তার জুলুম থেকে বিরত রাখবা সালেমকে তার জুলুম বন্ধ করে দিতে উদ্ভুদ্ধ করবা বন্ধ করিয়ে দেবা বুদ্ধব না আসুন না তাই আমরাও সিরা নববিয়ার কার্বুল ফুজ্জার থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে পিছনে ডানে বামে জালেমকে জুলুম থেকে প্রতিহত করি মজলুমকে সাহায্য করি সিরা নববিয়ার এই অধ্যায়কে আমরা আরো জানবো তবে একটি ছুট্ট বিরতি নিচ্ছি ফিরে আসছি আসছিক্ষণের মধ্যেই আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানে পর সারা দুনিয়ার মানুষকে করন মজিদ আল্লাহাল পড়তে বললেন समाज लोक देखे बुझाते महाल्याणमय बहुदी हेदायत दिए थके मध्य चिंता ग দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে আসসালামিক he and believing in unlawful qul my prayer, my sacrifice, my life and my death are all for allah sustainer of the world ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম বিরতির আগে আমরা আলোচনা করছিলাম রসুল্লাহ জন্ম এবং পূর্ববর্তী সময় থেকে জন্ম পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ে মক্কানগরীতে বৎসরে মেলা বসত একবার মু মেলা ওই মেলায় সবকিছুই পাওয়া যেত অন্ধকার যুগের গুর অমানিসার অন্ধকারে নিমজ্জিত মানুষেরা ভদ্রতা সভ্যতাহীন চরিত্রহীনতা নৈতিকতাহীনতা সবকিছুই প্রদর্শনী করত। শুধু তাই না কবিত্বের আসর বসত আর হা ওই মেলার বিভিন্ন প্রতিযোগিতা আর খেলার ছুত্র ধরে বিভিন্ন সময়ে যুদ্ধের দানা বেজে উঠত বয়স যখন পনেরো বছর তখন উকাজ সূত্র ধরেই বেঁধে উঠে যুদ্ধের দানা আর তা একেবারে তারি বংশের লোকদের সাথে সিরাতের গ্রন্থকারদের ধারাবাহিক সূত্রে প্রমাণিত তত্ত্বের ভিত্তিতে বলা হয় কোরআশ এবং বনু কেনা না ছিল এক পক্ষে আর আরেক পক্ষে ছিল কায়েস গোত্র এবং তারা অন্যায়ভাবে কোরাইশ এবং বনু কেনানার উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল অন্যায়ভাবে তবে যুদ্ধটা সংগঠিত হয়েছিল চারটি নিষিদ্ধ মাসে যুদ্ধবিগ্রহ হারাম যে মাসগুলিতে ওই এক মাসে এর যাত্রা শুরু হয়েছিল শুধু তাই না ঐতিহাসিকভাবে প্রমাণিত ওই যুদ্ধটি পাঁচ বছর কন্টিনিউ হল কত নারী বিধবা হল কত শিশু পিতাকে হারালো। কত পরিবার অসহায় আর নির্যাতনে জুলুম আর অবিচারে একেবারে ক্লিষ্ট মোহাম্মদ সাল্ল আলী গোসেল্লাম পনেরো বছর বয়সে কোরআ বংশে নিজের বংশের যুদ্ধ হওয়ার কারণে তিনিও তার চাচাদের সাথে বনহাসেমের সাথে যুদ্ধে গিয়েছেন তবে তিনি এবং তার থেকে বয়সে ছোট তার চাচা জুবায়ের এই দুইজন সরাসরি যুদ্ধ করেননি বরং প্রত্যক্ষ করেছেন দেখেছেন হ্যাঁ তারা কি করেছেন মোহাম্মদ সাল্ল আলী গোসেল্লাম তীর কুড়িয়ে কুড়িয়ে চাচাদের হাতে দিয়েছেন বলে কোনো কোনো সূত্রে প্রমাণিত আর হ্যাঁ তার চাচা জুবায়ের তিনি পতাকা বহন করেছে যারা যুদ্ধে লিপ্ত তারা কেবল শত্রুকে দমন করার প্রত্যয়ে শৌর্যের সাথে অগ্রসর হয় কিন্তু যারা যুদ্ধ করে না বা দেখে তারা বুঝতে পারে কতটা ভয়াবহ ভাব দীর্ঘ পাঁচ বছর চলা হার্বুল ফুজার এটি চুক্তির বাস্তবতায় এটি চুক্তির মাধ্যমে থামলো কিন্তু মোহাম্মদ সল্লাহ আলী হোসাল্লাম তিনি যেত তার সাথে পরামর্শ করলেন কিভাবে এর থেকে উদ্ধার পাওয়া যায় নিজের আপন চাচা হওয়ার কারণে তার সাথে কথা বলতে লাগলেন জনমত তৈরি করতে লাগলেন মোহাম্মদ বিন আবদুল্লা সাল্লু তাল্লা প্রমাণিত রসুল সাল তাল আলী হুসাল্লাম এই জনমত গঠনে অগ্রসর হয়ে হা আরবের ওই অন্ধকার যুগে আরও কিছু কিছু এমন এমনদোরদী চিন্তাশীল মানুষকে একত্রিত করলেন তবে কেবল নিজের গুত্রের নয় অন্যান্য গুত্রেরও ঐতিহাসিক ব্যাপারে প্রমাণিত হার্বুল ফুজ্জার বন্ধ হওয়ার পর জিলকত মাসে হার্বুল ফুজার বন্ধ হল একটি চুক্তির বাস্তবতায় চুক্তির মাধ্যমে তারপর জিলকদ মাসেই মাহমুদ সল্লী হোসেন তার চাচা জুবায়ের এমনকি বনি হাশেম বনি মুতালেব বনি আসাদ ইবনি আব্দুল উজ্জা বনি জোহরা ইবনে কেলাভ এবং বনু তাইম মোর এরা সবাই ওই সকল গুত্রির উন্নত চিন্তাশীল কিছু মানুষ একত্রিত হলেন হারবুল ফুজারে সুলসাল্লাই সাথে পেলেন তার চাচা জুবায়েরকে যিনি যুদ্ধ করেনি প্রত্যক্ষ করেছেন এমনকি যুদ্ধ দেখে দেখে এর থেকে বেরিয়ে আসার চিন্তা চেতনা করেছেন জনমত তৈরি করেছেন সুতরাং অন্ধকার যুগে চরম অন্ধকারের ভিতরেও কেউ কেউ ভালো ছিলেন বন্ধুগণ আর করআনাল করিম আমাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়েছে যখন অধিকাংশরা খারাপ হয়ে যায় তখন আরবি কায়দায় কুল্লির বাস্তবতায় বলা হয় অধিকাংশের উপরে সবার হুকুমি বর্তায় আর তাই অন্ধকার যুগ মানে অন্ধকার ছিল কিন্তু তার মানে এই নয় সবই খারাপ ছিল কেউ কেউ ভালো ছিল তিন নম্বর বন্ধু ভালো থাকার চেষ্টা যদি কেউ করে মন্দ তাকে আঁকড়ে ধরতে পারে না যত মন্দের ভিতরেই থাকুক মানুষকে এই মর্যাদা এবং যোগ্যতাটা দিয়েছে না বাস ভান হতা সুতরাং কেউ যদি নিজেকে গা ভাস হেফাজত করার দায়িত্ব স্বয়ং তাই অন্ধকার যুগে অন্ধকারের ভিতরেও মিটমিট করে জ্বলতে থাকা কিছু আলু কিছু ভালো মানুষ তারা আমাদের জন্য আজও আদর্শ অন্তত এই শিক্ষার বিষয় যে তারা প্রচণ্ড অন্ধকারের ভিতরেও নিজেরা ভালোভাবে বেঁচেছিলেন তা আমরা কেন পারব না এই চরম অন্ধকারকে হারে হারে অনুভব করে এর থেকেই আমাদের সবার জন্যে চূড়ান্ত চিরস্থায়ী অনন্তের জন্যে লাইট বা মুনিরা হয়ে এসেছেন মোহাম্মদ বিন আবদুল্লা সাল্লী হোসাল্লাম তাই হার্বুল ফুজার বন্ধ হওয়ার পর মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল আলী হোসালাম তার চাচা জুবায়ের সহ কিছু গুত্র বনি হাসেম বনি আব্দুল মোত্তালেব বনি আসাদ ইবনে আবদুল ওজা বনি জোররা এবং বনি তাইম ইবনে মোর এরা সবাই একত্রিত হলেন কোথায় বসলেন ঐতিহাসিক প্রাণীতে তারা সবাই বসলেন আবদুল্লাহ ইবনে জুদান তাই মির ঘরে সবাই একত্রিত হলেন একত্রিত হয়ে তারা সবাই একটি শপথ গ্রহণ করলেন এবং তাদের শপথ এর মধ্যে মৌলিক পাঁচটি বিষয়ে ছিল পাঁচটি বিষয়ে তারা সবাই ঐক্যমতের ভিত্তিতে শপথ গ্রহণ করেছিলেন আর এই পাঁচটির প্রথম বিষয় ছিল এই গুত্রের সকল একত্রিত লোকজন এবং গুত্রের পক্ষে সবগুলো গুত্র নিঃস্ব অসহায় ও দুর্গতদেরকে সেবা করবে নিঃস্ব অসহায় দুর্গতদের সেবা করবে তারা এটার প্রথম তাদের শপথের বিষয় প্রথম শপথের বিষয় দুই নাম্বার অত্যাচারকে প্রতিহত করবে অত্যাচারীকে বাধা দিয়ে তিন নাম্বার যারা মজলুম যারা নির্যাতিত যারা অত্যাচারিত তাদেরকে সাহায্য করবে বন্ধুক লক্ষ করুন প্রথম হলো নিঃস্ব অসহায় দুর্গতদের সাহায্য দুই নাম্বার অত্যাচারীকে অত্যাচারে বাধা দেওয়া আর তিন নাম্বার মজলুমকে সাহায্য করা অত্যাচারীকে বাধা দেওয়াটা আগে তারপরে মজলুমকে সাহায্য করা তার মানে এই নয় তারা গিয়ে আবার যুদ্ধ শুরু করবে না ইসলাহের জন্যে সংশোধনের জন্যেই সব কাজ অত্যাচারীর অত্যাচার বন্ধ করে মজলুম হ্যাঁ মজরুমের হক ফিরিয়ে আনার জন্যে দুতোয়ালি করা মজরুমের হক প্রতিষ্ঠার জন্যে তাকে সহযোগিতা করা তাকে সাপোর্ট দেয়া কিন্তু তার মানে এই নয় মজলুম আবার জালেমকে ধরবে খেয়ে ফেলবে এই জন্য সাহায্য না বন্ধু তাই প্রথম অত্যাচারীকে তার অত্যাচারে বাধা দেয়া দুই নম্বর মুজলুমকে সাহায্য করে চতুর্থ ছিল এই গোত্রগুলো যে নগরীতে বসবাস করতো তাদের যে দেশ তাদের এই গোত্রগুলোর বসবাসের এলাকা এবং তাদের আওতাধীন ভূমিতে সম্মিলিতভাবে শান্তি আর শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এটা ছিল চতুর্থ আর পঞ্চম ছিল বিভিন্ন গুত্রের মধ্যে ভুল বুঝাবুঝি অপনোদন করা এবং সম্পৃতি, ভালোবাসা সৌহার্দ্যের বন্ধন তৈরি করে দেয় এক গুত্রের সাথে আরেক গুত্রের মনোমালিন্য হলে কোনো ব্যাপারে ইনফরমেশন গ্যাপ হলে কোনো ব্যাপারে ভুল বুঝাবুঝি হয়ে শত্রুতা দানা বেঁধে উঠলে তারা সবাই মিলে এই ভুল বুঝাবুঝি শত্রুতাকে দমনের চেষ্টা করবে এই পাঁচটি বিষয়ের উপরে শপথ নিলেন যারা তাদের শপথ এবং শপথবদ্ধ এই জনগোষ্ঠী তাদের নাম হল হেলফুল ফজল অর্থাৎ আরবি ভাষার শব্দ যার বাংলা অর্থ হল সম্মানিত ভদ্র রুচিশীল মানুষদের অঙ্গীকার অথবা অঙ্গীকারাবদ্ধ রুচিশীল মানুষদের সংগঠন হেলফুল ফজুল মোহাম্মদুন সাল্ল তাল আলী হোসাল্লামের আঠারো বছর অথবা ২০ বছর বয়সে এই অভূতপূর্ব অন্ধকার বিদূরিত করার প্রথম মানবীয় প্রচেষ্টার আনুষ্ঠানিক সম্মিলিত যাত্রা শুরু হয় হিলফুল ফুজুল যখন তারা গঠন করলেন তাদের এই পাঁচটি অঙ্গীকার যথাযথভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা সবাই করলেন বন্ধুমান একটু চিন্তা করুন না একটি সমাজে কিছু যুবক যদি একত্রিত হয় এমন ভালো কিছু উদ্যোগ নেয় থেকে ভালো হতে বাধ্য নয় তবে এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় রয়েছে আর তা হল মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম উদ্যোক্তাদের অন্যতম এবং অন্যতম সমন্বয়কারী ছিলেন তিনি উদ্যোগ গ্রহণ করলেন পাঁচটি শর্তের ভিত্তিতে শপথ নিয়ে তারা কাজে নামলেন সহজ বাংলায় বললে এটা ছিল মানবীয় উদ্যোগ হিলফুল ফুজুল অন্ধকার যুগের সকল অন্ধকারকে বিদূরিত করে পূর্ণ শান্তি কায়েম করতে পারেনি হেলফুল ফুজুল অনেক কিছু দিয়েছে যাত্রার অনেক প্রশস্ত রাস্তা করার ব্যবস্থা করে দিয়েছে বন্ধুগণ মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লাম নবুয় প্রাপ্তির পরেও ইবনে হাস বর্ণনা করেছেন সেটাতে ইবনে ইস্যামে রয়েছে করেছেন নবুয় পাওয়ার পরে আমাকে যদি এমন সুন্দর চুক্তির জন্য ডাকা হতো আমি যেতাম আরেকটি বর্ণরাজ তিনি বলেছেন হেলফুল ফজুলের চুক্তি আমার কাছে লাল উঠের চেয়ে বেশি পাওয়ার আগে আলী ভদ্র রুচিশীল মানুষদের সংগঠন তৈরি করে মানুষের কাছে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়েছেন আসুন আমরাও চেষ্টা করি আমাদের সকলকে তৌফিক দিন আমিন আসসালাম আলাইকুম ورحمة الله وبركاته पानी एक एकजुर् त्रिष्णा मेटाते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 थ्री जिरो नाइन सिक्स थ्री फोर जीरो नम्बर ইউরোক্ট নাম্বার জিরো ডবল ওয়ান ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন